টিভি বাংলা মানবতার সমাধান আল্লাহ আহ্লাহ আল্লাহ রাইকুম রহমত আলহদুল্লা বলা বহ अम्माए पीट टी बांगलार दूरों का सुप्रिय दर्शक श्रोता जरा नियमित आयोजनभोग कर विभिन्न अवस्थान दूरदर्शनर सामने समबे सकल के जाना आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा आगे इमान छयटी विषय सम्पर्क अपन धारणा दिए মধ্যে আমরা আল্লাহ সুবাহন আহ তাইলার ব্যাপারে একটি আলোচনা পূর্বেই এনেছিলাম অতঃপর মালায়িকা এ সম্পর্কিত আলোচনা আমরা বিগত পর্বে সমাপ্ত করেছি অত্র পর্বে আমরা আপনাদের জন্য যে আলোচ্য বিষয়টি উপহার দিতে চাচ্ছি তা হলো ইমান বিল কুতুব আল্লাহ সুবাহন আহুতাল আসমান থেকে যে সমস্ত কিতাব নাজিল করেছেন তার উপরে বিশ্বাস স্থাপন করা ইমানের একটি অপরিহার্য শর্ত তাই আসুন এই মনজ্ঞ আলোচনা আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমাদের প্রচার কেন্দ্রে যারা আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ মাহমুদুল হাসানুমুল্লাহি এবং রয়েছেন শেখ আকরাম উজ্জামান বিন আবদুলাম আল মাদানীকুম এবং আরো রয়েছেন শেখ হাসান সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন এই বিষয়টি আমরা প্রথমেই শেখ মাহমুদুল হাসান তার থেকেই জেনে নেই যে কিতাব সংক্রান্ত ইমানের বিষয়টি কেমন ধন্যবাদ আলহামদুলিল্লাহ এখানে কয়েকটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে বাধ্যতামূলক করা হয়েছে আমি আল্লাহর উপর ইমান এনেছি আমি মালাইকের উপর ইমান এনেছিবিহি আমি তার যত কিতাব তিনি অবতীর্ণ করেছেন বই এবং গাইডেন্স সেগুলোর উপর আমি ইমান এনেছি কাজে সেটা একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের ইমান এবং ইমান নামক ঘরটি পরিপূর্ণ হওয়ার জন্য এইসব পিলারগুলো দরকার হবে যে আল্লাহর উপর ইমান ফেরেস্তাদের উপর ইমান কিতাবের উপর ইমান রসুলের উপর ইমান পরকালের উপর ইমান এবং ত্যাগ দিয়ে বিশ্বাস করা ভালো এবং মন্দ সব কিছুর উপরেই বিশ্বাস করতে হবে এখানে আজ এই পর্বে আমরা আলোচনা করতে চাই যে আল্লাহর কিতাবের উপর আমাদের কি ইমান আনতে হবে এবং আল্লাহর কিতাবটা কেমন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন এখন এই মানব জাতির জীবনটি কিভাবে পরিচালিত হতে হবে তার জন্য একটা গাইডেন্স দরকার আছে আমরা খুব সহজে এইভাবে বুঝে নিতে পারি যে কোনো কোম্পানি যখন কোনো প্রোডাক্ট তারা প্রডিউস করে যেমন কোনো কোম্পানি ফ্রিজার আর বের করলো টিভি বের করলো রেডিও বের করলো অথবা অন্য জাতীয় ইলেকট্রনিক বিষয়ে বের করলো তখন পাশাপাশি আমরা দেখি একটা বুক তারা সাথে দিয়ে দেয় যে বুকলেটের মধ্যে থাকে যে এটার কতটুকু ওয়েট গ্রহণ করতে পারে সেটাকে কিভাবে অন করতে হবে সেটা সেটাকে অফ করতে হবে এবং অন্যান্য ব্যবহার প্রণালীগুলো সেখানে দিয়ে দেওয়া হয় তো একইভাবে আমরা কি করে এটা কল্পনা করতে পারি যে মহান সত্তা মানব জাতিকে সৃষ্টি করেছেন তিনি এই মানব জাতির জন্য কোনো বুক লেট না কোনো গাইডেন্স দিবেন না কিভাবে এই মানব জাতির কল্যাণ থাকবে না ক্যাটালগ থাকবে না কল্যাণ অকল্যাণের বিষয়টি লাভ এবং ক্ষতির বিষয়টি উত্থান এবং পতনের বিষয়টি শান্তি এবং অশান্তির বিষয়টি আপদ এবং বিপদের বিষয়টি সব কিছুকে কভার করে এমন একটা বই এবং গ্রন্থ দরকার আর বিভিন্ন যুগে মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য যে নির্দেশনাগুলো প্রেরণ করা হয়েছে বিভিন্ন কিতাবের মাধ্যমে প্রতিটি নবী এবং রসুলের মাধ্যমে সেটা মানব জাতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেই কিছু কিতাবের সরাসরি নাম আমরা কোরআনে পাই আবার কিছু কিতাবের কথা আছে যেগুলো কিতাবের কথা বলা হয়েছে কিন্তু কিতাবগুলোর নাম কি ছিল সেটা আমরা জানি না যেমন আমরা যে কিতাবগুলোর নাম কোরআন পাই তাওরার কথা পাই ইমুর আমি তাওরা অবতীর্ণ করেছি উপর। যেখানে গাইডেন্স ছিল আলোক বর্তিকা ছিল আলো ছিল একইভাবে আমরা ইঞ্জিলের ব্যাপারে কোরআনে উল্লেখ পাই ও আনা হুল ইঞ্জিল আমি তাকে ইনজিল দান করেছিলাম সেখানেও আলো ছিল এবং গাইডেন্স ছিল কিছু কিতাবের কথা সরাসরি নাম ধরে বলা হয়েছে যেসব কিতাবের কথা নাম ধরে আমাদেরকে বলেছেন আল্লাহ সেগুলো উপর আমাদেরকে নাম ধরে বিশ্বাস করতে হবে এই কিতাব আল্লাহরই কিতাব ছিল আবার ব্যাপকভাবে আল্লাহ বলছেন উল্লেখ করা হয়নি কাজে সামগ্রিকভাবে আল্লাহ যত কিতাব নাজেল করেছেন সেগুলোর উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে আর বিশ্লেষণের দিক থেকে যেসব কিতাবের নামকরণে বলা হয়েছে সেগুলোর উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে হাসান সাহেব ইমানের ক্ষেত্রে কুতুব বলা হয়েছে কুতুবীহি কিতাব সময়ের প্রতি ইমান আনতে হবে আলহামদুলিল্লাহ অনেক কোরআনের ভিতরে যে সমস্ত কিতাবের নাম এসেছে সেগুলো সবই উল্লেখ করেছেন মোটামুটি আল্লাহ তবরকাল আমাদেরকে যে সমস্ত কিতাব তিনি নাজিল করেছেন আমরা তার একটা খতিয়ান ইতিমধ্যেই অবগত হলাম জি জি জি জি এখানে আমরা ত্বরাতের কথা পেয়েছি ইঞ্জিলের কথা তারপরে সহফি ইব্রাহিম ও মূসা এগুলো দাউদ আলাইসাতুআসাল্লামের প্রতি জবুর নাজিল করা হয়েছিল এগুলোর প্রতি আমরা বিস্তারিতভাবে নাম সহকারে ইমান আনব এবং অনেক নবী রসুলের কাছে আল্লাহ তুবরকতলা কি কিতাব নাজিল করেছিলেন এটা আমরা জানি না ঠিক এখানে আমাদেরকে এভাবেই ইমান আনতে হবে তাদের কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন যেমন কোরআনের আয়াত দিয়ে উনি বলেছেন এখন আমরা কিন্তু নিজেদের পক্ষ থেকে কোনো কিতাব ধরিয়ে দিব না কোনো রসুলকে এটা একটা ইমানের দিক দিক যেগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে নাম ধরে বলেছে আর যেগুলোর ক্ষেত্রে নাম পাওয়া যাচ্ছে না কিতাব নবী এবং রসুলদের অস্তিত্ব পাচ্ছি আমরা অনেক নবী রসুল আল্লাহ তবরকালা প্রেরণ করেছেন যুগে যুগে এই কিতাবগুলো ছাড়া অন্য কোন কিতাব আমরা সংযোজন করে দেব না যে ইদরিস নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছিল হ্যাঁ তারপরে ইউনুস নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছিল অথবা অন্য কোনো ধর্মের কিতাবকে জড়িয়ে দেব না যে এগুলো কিতাব যেমন মহাভারত রামায়ণ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এগুলোও কোনো না কোনো নবীর উপরে নাজিল হয়েছিল এই কথাগুলো আমরা বলার অধিকার রাখি না ইমানের অন্তর্ভুক্ত নয় বরং ইমানের খেলাফ হয়ে যাবে অতএব আমাদেরকে এই যে কিতাবের নাম পাওয়া গেলো বেনামেই ইমান আনতে হবে অন্য পরীক্ষা যেগুলো নাম এসেছে নাম সহ ইমান আর যেগুলোর ক্ষেত্রে নাম নাই বেনামেই ইমান আনতে হবে নাম সংযোজন করাই হলো বেঈমানের কারণ হয়তো ইমান আমাদের এখান থেকে চলে যাবে কারণ এটা আল্লাহর উপরে কথা হবে আল্লাহর উপরে মিথ্যারোপ হবে যেটা আল্লাহ বলেননি সেটা আমরা আল্লাহর মতো করে চালিয়ে দিলাম এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা অস্তিত্ব স্বীকার করে ইমান আর একটা অস্তিত্ব স্বীকার না করেই ইমান আর একটা বিষয় হল ওই সমস্ত গ্রন্থের উপরে কিভাবে ইমান আনতে হবে এটা একটা বিষয় এভাবেই আমরা ইমান আনব সেই সমস্ত গ্রন্থের উপরে যে আল্লাহ তবরকতলা সেই সমস্ত নবীর উম্মতের জন্য যা প্রযোজ্য ছিল যা তাদের প্রতি আদেশ দেওয়ার ছিল সেই আদেশ আল্লাহ দিয়েছিলেন যা নিষেধ করার তা নিষেধ করেছিলেন সেই আদেশ নিষেধগুলো এখন আমাদের তলিয়ে এবং গবেষণা করে বের করারও কোনো দরকার নাই এগুলো হল ইমান বহির্ভূত বিষয় আমাদেরকে যেটা জানতে হবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে এটার প্রতি আমাদের বিস্তারিত ইমান আনতে হবে আর ওগুলো কিতাবের ওপরে সংক্ষিপ্ত এবং আমাদের কিতাবের ভিতরে ওই কিতাবের উদ্ধৃতিতে যদি কোনো বিধান সমর্থন করা হয় সেগুলো আমরা সমর্থন করব পালন করব এটা এই জন্য না যে ওই গ্রন্থগুলোতে পাওয়া গেছে ওই গ্রন্থের কিছু আমল করা যায় ইমানের ব্যাপারে কথাগুলো বলছিলেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ইমানটা কি কোন আঙ্গিকে আনবো জি একটা আঙ্গিক হচ্ছে যে আমি বিশ্বাস করি ওর আনে যে সমস্ত কিতাবের নাম এসছে এবং যে সমস্ত নবীদের উপর নাজিল হওয়ার কথা এসছে এই সবগুলোই আমরা বিশ্বাস করব সাথে সাথে এখানে বিশ্বাসের আরেকটা বিষয় কিন্তু থেকে যায় সেটা হচ্ছে ভাষার যে রবাহ আলমিন এই কিতাবগুলো কোন ভাষায় নাজিল করেছেন এটা এই জন্য বলতে হয় যে আজকে আমরা দুনিয়া এমন অনেক আসমানি কিতাব কথিত কিতাব বলতে হয় এই জন্য যে সেগুলো আসল যে ভাষায় নাজিল হয়েছে সেই ভাষার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না আমরা আপনার উপস্থাপনায় অত্যন্ত মুগ্ধ হয়েছি আমরা বিরতির পরে আবারও ইনশাল আপনার কাছে আসব সুপ্রিয় দর্শক শ্রোতা ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল আসসালাম রহমতুল যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন হুসেন্লাহ খান মাদানী রাজাক বিন ইউসুফ যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটকতো অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের सकाल साढ़ छोहम्मद सलहलर मनी मुक्त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 श्लिष्ट कि आलोचित हो, आलो हो रुमुले कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আমাদের সেই আলোচ্য বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি भाषागत आज केसमानी कितब चूड़ान रूप ए नाजिल लिखित किताबा जाम ধরেন তাওরা ব্যাপারে আমরা জানি যেটা আমাদের বিশ্বাস যেটা হিব্রু ভাষায় নাজিল হয়েছে হিব্রু ভাষার কিতাব বা হিব্রু ভাষা কি অবস্থায় আছে সে ভাষাও সংরক্ষণ হয়েছে কিনা আমরা জানি না ইঞ্জিলের ব্যাপারটা সুরিয়ানি ভাষা ইঞ্জিল এখন আমরা দেখি সব ইংরেজিতে আসে আমাদের সামনে এটা নিশ্চিত করে বলতে পারি যেটা আসমানি কিতাব নয় কারণ আসমানি কিতাব ইঞ্জিল আমরা কিভাবে বলছি জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে এই বিকৃতির আরো একটা আপনাকে রূপ বলছি আমি বিকৃতির রূপ হচ্ছে যে দেখুন আজকে আমাদের সামনে বাইবেল নামে একটা কিতাব আসছে অথচ বাইবেল নামক কোনো আসমানি কিতাব আছে কিনা তার কোনো বর্ণনা আছে কিনা আমরা জানি না ওর আনে নাই ওর আনে বাইবেল নামক কোনো আসমানি কিতাবের নাম বলা হয় নাই অথচ তারা তাওরাত এবং ইঞ্জিল দুটাকে মিক্স করে একটা কিতাব যে তারা বানিয়েছে এই অথরিটি তাদেরকে কে দিয়েছে এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে বাইবেল নামক যে কিতাবটি এটা আসমানি কিতাব নয় আমি যদি বিশ্বাস করি এটা আসমানি কিতাব তাহলে আমার ইমান চলে যাবে আমরা অত্যন্ত আফসুসের সাথে এবং হতাশার সাথে সতর্ক করতে চাচ্ছি মুসলিম সমাজকে যে আমাদের অশিক্ষা এবং আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে যেন কেউ আমাকে না করতে পারে আগে আসবেন আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আশা করবো যে অরসুল সংক্রান্ত একটা পর্ব আপনি আমাদের সামনে আনুন ইনশাল্লাহ আমরা সে বিষয়ে কথা বলবো কিন্তু কিতাবের যে বিষয়টা সাহেব বলছিলেন যে আমরা বিশ্বাসটা আমাদের কোথায় থাকবে এ একটা বিশ্বাস ভাষাগত নামের যে ব্যাপার বাইবেল নামক কোনো কিতাব নাই আরেকটা বিষয় হচ্ছে আহকামের বিষয় যে বিধান আমরা বিধান মানব কি আমাদের একমাত্র সংবিধান সেই সংবিধান হচ্ছে আমাদের ও কিতাব মানদণ্ডার সাথে যদি অন্যটা মিলে আমরা মিলাতে যাবো না অন্য কোনোটা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ আর যদি না মিলে আমরা সেটা ছুটে ফেলব। আর সত্যিকার আসমানি কিতাবের ব্যাপার আমাদের বিশ্বাস হচ্ছে যে সেটা আমরা মানছি না কেন সেটা ভুল সেটা বানানো সেই জন্য নয় আমরা সেটা মানছি না সেটা মানার অবকাশ ছিল না ছিল না অবশ্যই ছিল না তারপর আমাদের কোরআন তো বলে দিয়েছে নিশ্চয়ই বিকৃত করেছে এটা কোরআন সাক্ষী কোরআন সাক্ষী তারা আল্লাহর কালামকে তারা ফেলতো বিকৃত করে ফেলতো এমন কি তারা ওগুলো গোপনও করত করত। এই মর্মে আছে কেউ যদি আমাদের কাছে ওইভাবে চ্যালেঞ্জ করে আমরা অবশ্যই দলিল দেখাতে পারবো ইশা আল্লাহ তাহলে যে আসমানি কিতাবগুলো এখন যেগুলো তাদের সামনে আছে এগুলো একশো বছর আগে এমন ছিল না তাদের দুইশো বছর আগের যে অডিশন এমন ছিল না তাদের আপোষের বিভিন্ন জায়গা থেকে ছাপা যে বিষয়গুলো তখন তার মধ্যে কিছু রদল হয়েছে ধন্যবাদ সুন্দর কথা হচ্ছে যে আসলে এখানে ইমান বিল কুতুব সম্পর্কে যখন আলোচনা করব কয়েকটা বিষয় স্পষ্ট হওয়া উচিত এক নম্বর হচ্ছে আমরা বিশ্বাস করে তাওরাত আল্লাহ নাজিল করেছেন ইঞ্জিন নাজেল করেছেন জাবুর শহফ এগুলো নাজেল করেছেন এবং সর্বশেষ কিতাব নাজেল করেছেন একটু আগে আলোচনা হয়েছে এটাও আমাদের বিশ্বাস করতে হবে আগের কিতাবগুলো বিকৃত হয়েছে আল্লাহ তালা আরো বলেছেন যে তারা সেটাকে গোপন করত। এটার কথা মিনাল কিতাব তোমরা অনেক কিছু গোপন করতে সেটাকে কোরআন এসে প্রকাশ করে দিয়েছে তাহলে কোরআন হলো এমন একটি কিতাব যে আগের কিতাব গুলোর ব্যাপারে ফয়েসালা সিদ্ধান্ত দেওয়ার মত ক্ষমতা বরং আগের কিতাব গুলোর সত্যতা বর্ণনা করেছে পাশাপাশি সেখানে ভুল ত্রুটি গুলোকে তুলে ধরেছে একইভাবে আমরা এই কথাটা বুঝতে হবে যে কোরআন এবং অন্য কিতাবের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে কোরআন আল্লাহ একসাথে নাজেল করেননি যেমন করেছেন অন্য কিতাবকে নাজিল করেছেন কোরআন তালা ধাপে ধাপে বছর আল্লাহ নবীকে আল্লাহ নাজেল করেছেন দ্বিতীয় হলো অন্যান্য কিতাব গুলোকে পর্যন্ত জন্য নাজিল করেনি কিন্তু কোরআন নাজেল হওয়ার পরে এটা ফাইনাল টেস্টামেন্ট কেমত পর্যন্ত সেটা বলবত থাকবে এটা রহিত হবে না এবং এই কোরআনের ব্যাপারে আল্লাহ তালা এটাও ঘোষণা করে দিয়েছেন কোরআনকে আমি নাজেল করেছি এবং কোরআনকে সংরক্ষণ আমিই করব কাজে কোরআনে কোনো বিক্রিতে আসবে না এটা বিশ্বাস করতে হবে তৃতীয় নাম্বার হলো যে কোরআনে করিম এটা আল্লাহরই কিতাব এটার অনেক অনেক প্রমাণ আছে তার মধ্যে একটা প্রমাণ আমরা দেখতে পাই যেমন একটু আগে আমরা দেখলাম ভাষাগত দিক থেকে অন্য কোনো কিতাব সারা পৃথিবীতে এমন নেই যে সারা পৃথিবীতে একই ভাষায় পড়া হচ্ছে কিন্তু এখন তো অনেকের জাপানে গেলে অথবা চীনে গেলে অথবা আফ্রিকাতে গেলে ইউরোপ আমেরিকা সারা পৃথিবীতে যে প্রান্তে আমরা যাই নামাজের সময় যখন দাঁড়াবো আলহামদুলিল্লাহ রবিল আলমিন একই কন্ট্রি উচ্চারিত হচ্ছে একই শব্দে উচ্চারিত হচ্ছে একই ভাষায় এবং আপনি দেখবেন বাইবেল যদি আপনি দেখেন সেখানে দেখবেন ইংলিশ ভার্সন অথবা বাংলা সংস্করণ যাই হোক কিন্তু সেখানে আমরা সংস্করণ দেখি কিন্তু কোরআনের কোনো সংস্কার নেই অনেক মুসলমান বাইবেলের সংস্করণ দেখে তারাও আবার লিখে আমি দেখেছি ইংলিশ ভার্সন অব কোরআন লিখেছে এটা ভুল ইংলিশ ভার্সন অব কোরআন হতে পারে না বাংলার বাংলার কোরআনের সংস্করণ হতে পারে না কোরআন একটি সেটা হচ্ছে আরবি সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা দেখেছি যে একবার আমরা ইউকেতে একজন প্রিস্টের সাথে ইন্টারফেথ ডায়ালগ হচ্ছিল তখন তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি তো বাইবেলের পারদর্শী তুমি কখনও তোমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে কোনো বাইবেল পড়েছিলে বুঝছে না আমি ওই ল্যাঙ্গুয়েজে জানি না কখনো দেখি নেই কিন্তু আমি তাকে বললাম দেখো যে আমাদের কোরআন এমন যেই ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষায় এই যে নন আরব নাজিল হয়েছে সে ভাষাই সংরক্ষিত হয়েছে এবং আল্লাহ তো এটাও চ্যালেঞ্জ করেছেন যে আমি এমন ভাবে সেটাকে সংরক্ষণ করব কোনো আগুন সেটাকে পুড়াতে পারবে না কোনো পানি সেটাকে ভিজাতে পারবে না অর্থাৎ মানুষের বুকের ভিতরেই আল্লাহ সেটাকে সংরক্ষণ করেছেন অবগতির জন্য আলহামদুলিল্লাহ তো কোরআন সম্পর্কে আল্লাহ তো বরকতলা যে নিশ্চয়তা দিয়েছেন উনি ওটা বললেন আল্লাহ তো বারক তালা কোরআন নাজিল করেছেন এবং তিনি তা হেফাজতেন এবং কোরআনের হেফাজতের আমরা শুনলাম সিস্টেম কত সুন্দর আল্লাহ তুবরকালা বলছেন ওয়ালাকাল কোরআন কোরআনকে আমি উপদেশের জন্য সহজ করে দিয়েছি যেমন এর পড়া সহজ আয়াত মুখস্থ করা সহজ তেমনিভাবে এর উপদেশগুলো মানাও সহজ যদি আমরা জানি কিন্তু আমরা এর পাশাপাশি দেখতেছি দুইজনের আলোচক ভাইয়ের বক্তব্য থেকে বেরিয়ে এসেছে যে অন্যান্য ধর্ম গ্রন্থ যেগুলো বাইবেল ভাষাগত দিকটা পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের কোরআনে যে ভাষার কথা আছে আজও আছে এবং কেমত পর্যন্ত থাকবে এক অক্ষরকেও কেউ বিকৃত করতে পারবে না অপরপক্ষে আমরা দেখতেছি যে ইঞ্জিল আল্লাহ তো তওরাত এবং ইঞ্জিল একটাই নাজিল করেছে একটাই তওরাত একটা ইঞ্জিল এবং একবারে নাজিল হয়েছে কিন্তু ইঞ্জিল কিনা একশোটা ইঞ্জিল পাওয়া যায় ওগুলোকে আবার সংক্ষেপায়ন করতে করতে শেষ মেশ চার চারটা চারে এসে আর পারে না এরপরে বহু যুগ যুগ ধরে মিটিং শত শত বছর হাজার হাজার বছর মিটিং করে তারা শেষমেশ এই যে চারে এসে পৌঁছেছে আর পারতেছে না শর্টকাট আর একটা ইঞ্জিন পাওয়া যায় সেটা ধরো যেহেতু কোরআনের সাথে অনেক কিছু মিলে যায় যেন শিকারই করে না তো এই যে নাজিল করলেন আল্লাহ এক ইঞ্জিন তারা এখন সবাই শিকার করেছে চারটা ইঞ্জিন এটাই তো প্রমাণ করে বিকৃতির বড় দলিল বিকৃতির বড় দলিল সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আপনারা অবগত হলেন যে একমাত্র আসমানি কেতাব সমূহের মধ্য থেকে কুরআন হচ্ছে অবিকৃত এবং সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যার হেফাজতের যে মাদারী আল্লাহ সুবাহ নিজেই নিয়েছেন এবং অন্যান্য অন্য ধর্মের কিতাব আল্লাহ যেটা নাজিল করেছিলেন তার উপরে আমরা বিশ্বাস রাখি তবে তার হুকুম রহিত হয়ে গেছে কোরআন সাথে সাথে আসুন এই সুস্পষ্ট পরিচ্ছন্ন ধারণা বিশ্বাস বা আকিদা পোষণ করে আমরা আমাদের ইমানকে সুসংহত করি আমরা আমাদের আকিদাকে মজবুত করি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন ইলাহা ইল্লা ফিরক আসসালামালাইকুম রহমতুল্লাহ <سؤال> <سؤال> محمد رسول الله محمد الله ارجو رضاك يا, يا, يا, يا, يا, يا السلام عليكم <سؤال> আমি মোহাম্মদ বাদর উদ্দো জানাদভি আপনারা দেখছেন In Britain we are facing one big problem that are you Muslim or british the space to talk in India home, ask, are you a first or indian first and we Muslim should know how to reply how to turn the, over. the place to knock Why?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 प्रति शनिवार रत साढ़े सातटा आ पुन सम्प्रचार सकाल साढ़े नटाय बाे बीस टी बा